বাদা আমরা শাবান মাস সম্পর্কে আলোচনা করি আর যে শাবান মাস আমরা দেশ ফসলের যে সিজন থাকে আমরা ইবাদতের সিজন আমরা সেই ইবাদতের সিজন শুরু হয় রজব মাস থাকি আর রমজান গিয়া শেষ হয় যে রজব মাসও মেরাজ থাকি শুরু হয় তারপর তারপরে রমজান মাস তারপর রমজানের শেষের দিকে গিয়া শেষে যায় তো আসলে ইবাদতের সারা জীবনের প্রত্যেকটা দিক বিভাগে ইবাদতের সাথে জড়িত তো ইবাদতের একটা গুরুত্বপূর্ণ ইবাদতের একটা মাস হইলে গিয়া শাবান মাস শাহাবান মাস হলে রমজানের ফলে রসসুল্লাহ ইসলাম বেশি যে মাসে রোজা রাখা রমজানের আগুন মাস শাবান মাসও তো আমরা আমাদের মাসে উপস্থিত আমরা যেন সাবানটা যথাযথভাবে হয় এটা হয় ফক যে কোরআনার আয়াত উপস্থাপন করা হয় এটাই গিয়া কোরআন আয়াতের অপবাক্ঞ্ঞা শ্রাবণ মাসে আমরা বেশি বেশি ঘরে পালন করতাম আমরা মাসে করা হয় যে ফটকা ফুটানি হয় একদিন রোজা রাখা হয় সার রায় জি করা হয় একদিন জি করিয়া পার্ট টাইম জিকি করিয়া পার্ট টাইম রোজা আপনি আপনি একজন ফুল টাইম বাঁধা হইতে আপনার আল্লাহর যদি নিয়মিত বাঁধা হইতে নিয়মিত ফাঁসক্ত নামাজ আদা করতে নিয়মিত রোজা ফালন করতে হইব তারপরে যে নফল সিয়ামগুলো আছে শাহবানোর সিয়াম তারপরে শাহওয়ালোর ছয়টা সিয়াম রমজানর মাসো তারপরে আরফার আরফার দিবসর সিয়াম আরফাতোর আরফার আশুরার সিয়াম এগুলা যেন আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করি এবং সাপ্তাহিক সিয়াম আছে সোমবারে এবং বৃহস্পতিবার হোসেন থান জন্ম হয়েছে সোমবারে সোমবার সিয়াম পালন করেন আমরা সোমবারের সিয়াম পালন করি বৃহস্পতিবার আল্লাহ করা হয় জন্য আমরা আমল করার চেষ্টা করি আল্লাহ সুহানো আমরা তৌফিক দান হরক্ষা আমরা যেন যথাযথভাবে সাহাবানরা উদযাপন করতে পারি সমাজে প্রচলিত যেভাবে আসে যে সাহাবান্ডে উদযাপন করা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এবং इरान तकिया अफगानिस्तान इंडिया पाकिस्तान बांगलदेश फैस फईता इबादत हाँ इसलमर विषय हे सरबराध बा খবর জিয়া করা সব তারপর সহ মিলাদ হুতম দেখবা যেসব দেশ থেকে ইসলাম তারা ইসলাম বুঝে তারা আরবীয় ভাষায় বসে তারা দেশে দেখবা এগুলা এত উদযাপন করা হয় না আমরা দেশে করা হয় কিছু সংখ্যক মানুষ করে কিন্তু অধিকাংশ মানুষের তারা আলেমুলা মাখলা করেনা তো এতে বোঝা যে এটাই খালি এবং বানানি দেয় যে এইগুলার মাধ্যমে কিছু মানুষের তারা ব্যবস্থা তারপরে আপনি তো মিলাদ খতম এগুলা ফলাইলে কিছু হাদিয়া দিয়া দিবা হাদিয়ার এইগুলা প্রচলন করা হয়েছে এবং এগুলা ফককে কোরআন হাদিস জাল হাদিস উপস্থাপন করা হেফাজত আমরা তো যথাযথভাবে আল্লাহ ইবাদত করতাম এই দিন রাত্রে কর্তইব্য এই দিন কর্তব্য এলাকা কিছু নাই আপনার সাদা কর্তা সারা সবসময় সাদা কা্তা আল্লাহ রসুল ইসলামে কুইসেন আল্লাহ সুবাহ পছন্দ করেন যে নিয়মিত যে কোনো ইবাদত আপনি হক্কা নিয়মিত জিকির নিয়মিত দূরদার এবং জিকির এবং আল্লাহ ইসলাম সুন্নতি যে দুরদ আছে এগুলো আমরা আদায় করতে পারি আল্লাহ সুবাহ দান হরকা যথাযথ ভাবে আমরা যেন সাবান উদযাপন করতে পারি আল্লাহ আমি যেটা আমার আমল করার আমার পরিবারে আমল করার জাতির আমল করার দান মহমদি ওসবাম সালামালকুমি বরক